শ্রীমদ্ এসি ভক্ত স্বামী কৌপা দ্বারা দ্বিত শ্লোকচু ভোগৈশার্য প্রশৃত ব্যবসায় বুদ্ধি সীতাগান ভোগাই আশক্ত জে ফগলমথ নিজেকে হারে বসে আস সত তারা না অনুবাদ যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত সে সমস্ত বিবেক বর্জ মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একপর্য চিত্র যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি বৈদিক অভিধান নিরুপ্তিতে বলা হয়েছে মন যখন আত্মকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তাকে তখন বলা হয় সমাধি যে মানুষ ইন্দ্রিয় সুখ উপলব্ধি করতে উৎসুক এবং যারা অনিত্য জড় জগতে দ্বারা মোহাচ্ছন্ন তাদের পক্ষে চিত্রে আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা অসম্ভব মায়া তাদের এই তো ভাবে বেঁধে রেখেছে যে তাদের পক্ষে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া ভোগ ঐশ্বর্য প্রসক্তান ব্যবসায়াত বুদ্ধি সমাধ না বিধি জোগ ও ঐশ্বর্য শুকে একান্ত আসক্ত সেই সমবেক বর্জ মূর্ ব্যক্তিদেয় বুদ্ধি সমাধি ওম জ্ঞানৈর জ্ঞানঞ্জা চক্ষুর্মীত শ্রীগুবে শ্রীচতন্য মনোভীষ্ট স্থপি জেন ভূত স্বয়ং রূপা মন্দেহাম শ্রীগুষি পদকমলাম শ্রীগুন্দব সহগনগুণতীব সাধ্বৈত সাবধুত সৈতন শিবা ভা কৃষ্ণ পাদ সিপুশান হে কৃষ্ণ করুনা সিধ দীনবন্ধো জগৎপথে গোপীশ গোপিকথামোসে তৎকঞ্চন গৌরঙ্গীরা ধে বৃন্দাবশ্বরে বিষভানুসে দে প্রণমে হরে কন্যাথরুভা সিধুচাপতিমো নম শ্রীকৃষ্ণ চৈতন্যবু নিদ্বৈতগদার শ্রীবাস গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম এই শ্লোকে আর্থ হচ্ছে যে লোকের যার মনে অসংখ্য ইচ্ছা থাকে ভূচিত ভোগ বিলাস করার জন্য এবং তারা ভোগ এবং আইশ্বর্যতে আসক্ত হয় তো সেই রকম লোকের মনে নিষ্ঠা আধ্যাত্মিক প্রগতি করো জঙ্গ হয় না এবং সমাধি হয় না এই একাগ্র ছিটে ভগবানের ধ্যান করা সমাধি বল হয় কিন্তু হয়া মায়ার দাস করি নানা অভিলাস। আমরা যখন মায়ার কবলেতে মায়ার কবলে গ্রস্ত হয় তখন আমাদের অনেক অনেক অনেক ইচ্ছা থাকে তো মন কিভাবে শান্ত হতে পারে সেটি এইগুলো ইচ্ছা আছে অনক ইচ্ছা আছে আরো অনেক ইচ্ছা আছে ওই জিনিসগুলো দেখব ওইটা খাব ওইতে শুনব সুন্দর গান আছে সুন্দর চিত্র আছে সুন্দর ধনি আছে এভাবে ভৌতিক ভোগ আর আকৃষ্ট ব্যক্তিদের মন সদাইবা চমচল থাকে এবং তাদের জন্য সমাধি স্থিতি স্থিত সম্ভব হয়নি তো এই শ্লোক আজকালে সম্পূর্ণ ভাবে বিভ্রান্ত সচা সচিত সভ্যতা খুবই প্রযোগ্য আছে বিশেষ করে আজকাল লোকেরা পাগল এই শিল্প উপাদের গীতা গানে এক পাগল শব্দ ব্যবহার করেন ভোগ ঐশ্বর্যে যে শব্দ সেই পাগলের মত লোক সবাই পাদা উপর ভোগ ঐশ্বর্য এবং প্রতিষ্ঠার জন্য তাদের মনে কি তাদের মানে। যে নিজেদের বাস্তবিক স্বাদ জানে না বুঝে না তাদের মনে তার আচরণ এবং ব্যবহার বিচিত্র হয় তো ভোগাই সাহ প্রশাক লোক সব পালা লাগছে কি করে কারণ জীবের মনে করে যে সুখ হচ্ছে আমাদের সুন্দর তারা বুঝে না যে ইন্দ্রিয় সুখ থেকে শান্তি এবং আসল সুখ হয় না কি হয় ইন্দ্রিয় সুখ ভালো গান শুনব ভালো ম্যাগাজিন দেখব না চলচ্চিত্র দেখব সুন্দরীর নারী রূপ দেখব না ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়া খাব এই সকলের থেকেই সুখ হয় কি না সুখ হয় মনে কিছু অনুভূতি হয় আধুনিক বিজ্ঞানে বলা হয় যে আইনলিন ব্রেইনে আইনলাইনে প্রভাব বেশি হয় ইন্দ্রিয় সুখ উপভোগ করো সময় কিন্তু প্রভাব সুখ না আসল সুখ হচ্ছে আত্মসুখ এবং আধুনিক সমাজে প্রকট আছে যে লৌকেরা এত বেশি চেষ্টা করে ইন্দ্রীয় সুখ ইন্দ্রিয় সুখে যেন তবু কেউ শান্তি পাচ্ছে না। কিছুদিন আগে আমি লস অ্যাঞ্জেলিস এবং সেই এলাকা দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে ছিলাম এবং আময়েক প্রবচন দিলাম সেখানে এবং আমি সবাইকে বললাম যে ইন্ডিয়া বাংলাদেশ এই সব দেশে অনেকে প্রায় সবাই চাই আমেরিকায় যাতে ভারতে কি দিল্লি বম্বাই চেন্নাই কলকাতা চার ইন্ডিয়ান এম্বাসি আছে কাউন্সিল এবং সব কন্সিলতে আমেরিকান ভিসা পাওয়ার জন্য ইন্টারভিউ এর জন্য চার মাসে ওয়েটিং লিস্ট এই তো লোক যমেক জননি জন্মভূমি অমেক এই লঙ্কি না জান জন্মভূমি আমেরিকা থেকে কম গড়িয়াস কারণ জানেনি এই বং জন্মভূমি ছেড়ে সবাই আমেরিকা যাওয়ার জন্য ভালো আছে সবাই না কিন্তু অধিকাংশ তো সেটা বললাম যে অনেকেই ইন্ডিয়া বাংলাদেশ এইসব রকম দেশ থেকে অনেকেই যেতে চায় কারণ আমেরিকায় ভোগ এবং বেশি ঐশ্বর্যা এবং আমেরিকায় সবচেয়ে প্রসিদ্ধ শহর আছে নিউ আছে এবং লস অ্যাঞ্জেলিস তো লস অ্যাঞ্জেলেস তো সবাইকে বললাম যে সকলে বড় বাঙ্গলও আছে সবাই উচ্চশিক্ষিত আছে সকালে কমপক্ষেই এক না দুই খুব ভালো গ্যারে আছে কিন্তু কেও সুখী হচ্ছে না সবাই চিন্তিত আছে খুব চিন্তা করে সবাই তো কেও আর স্বীকার করে সবাই স্বীকার করেছে যে আমরা আমাদের কাছে এত ভৌতিক সুবিধা থাকলেও আমাদের মধ্যে একজন ও নয় যে বলতে পারে যে আমি সন্তুষ্ট আছি এবং কি হয় সেখানে অধিকাংশ লোকেরা একটু রকম ওষুধ ওটা প্রোজ্যাক বলে তারা প্রতিদিন কেন প্রোজা কয়েকটা ডিপ্রেশন উদাসের জন্য তো এই তো সুবিধা আছে ইন্দ্রিয় সুখের জন্য তবু কেউ সুখী হচ্ছে না তবু লোকেরা যারা সেই সেই সকল সুবিধা ফেলে ফেলেও তবু লোকেরা যারা খাচ্ছে সেই সব নয় তারা খুব চায় এবং প্রস্তুত আছে জননি এবং জন্মভূমি ছেড়ে সেই সাগের মত খাওয়া শাগের মত আমেরিকা ধন সমৃদ্ধি ভোগে জন্য। তো কেন এখানে উত্তর আছে এই শ্লোকে সবাই ফাঁকা লাগছে বুঝে না দেখতে পাচ্ছেন না এই যার খাচ্ছে এইসব ধন হৃদি আছে তো সন্তুষ্ট হচ্ছে না তবু তারা চাই সেই রকম হতে তো আমাদের খুব চিন্তা আছে আমাদের অনেক কিস আছে এবং আমেরিকায় লোকের অনেক ক্লেশ আছে তো ভালো হবে আমরা ধনী দুখি হবে। গরিব ধুকি হাওয়া থেকে ধনী দুঃখি হলে ভালো নাকি হ্যাঁ সব হা বললাম দেখুন ঢুকি তো ঢুকি হবে দু যদি থাকে টাকা পয়সা আমাদের কিভাবে সাহায্য করতে পারে কোন গৌরী হচ্ছে না যা দ্বারা সুখ হয় অ্যাকচুয়ালি রকম নেশা আছে পাশ্চাত্য দেশে যা অবৈধভাবে প্রস্তুত করা হয় ওই ওইটা এক্সটেসিভ হবে এক্সটেসিভ মানে মহা আনন্দ এবং বিশেষ করে যুবক বর্গার সেটা খায় এবং সেটা খেলে এই দুই দিনে গুম আসে না এবং তারা ডিসকো ডান্সে নাচে সেটা এক্সটেসিভ বল গলি থেকে এতেও প্রভাব ভাব কিন্তু তার পরে এর প্রভাব যখন শেষ হয়ে যায় তার পরে খুব গভীর উদাস হয় একদম ডিপ্রেশন হয় তো এর কি অর্থ এই সকল চর্চার কি অর্থ অর্থ হচ্ছে যে ভগবদ্গীতা পাঁচ হাজার বৎসর আগে শ্রীকৃষ্ণ বলেন এবং এই শ্রীকৃষ্ণের উপদেশ সম্পূর্ণভাবে প্রকৃতা সুখ উপলব্ধ হয় না কারণ এর আগে এই অধ্যায় কৃষ্ণা ভগবান শ্রীকৃষ্ণ ব্যাক করেছেন যে আমরা এই শরীর নয় আমরা আত্মা এবং আত্মা শুধু আধ্যাত্মিক দ্বারা আত্মিক সুখ পেয়ে সন্তুষ্ট হতে পারে এবং ওই ইন্দ্রিয় দ্বারা জনিত ভৌতিক সুখ সেটা প্রকৃত সুখ হয় না সেটা আসল সুখে প্রতিবিম্ব স্বরূপ শুধু কিন্তু কি কি আর কি হয় আমরা এই ভবন্ধনে এটা মোহিত হয় যে আমরা আমাদের আসল সুখে কথা জানে না বুঝে না এবং তার জন্য আমরা মনে করে যে ইন্দ্রিয় সুখবিলাস সেইটি সুখ তাছাড়া আর কোনো সুখ শান্তি হয় না কিন্তু আমরা জানি না যে আসল সুখ আত্মসুখ কৃষ্ণ ভক্তি সুখ সেটা সকাল জীবের প্রকৃতের ধর্ম সেটা সেটা অনুভব করা সকালে যন্ত্র সম্ভব হয় সেটা আমাদের স্বভাব আছে স্বাভাবিক আছে যে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক আত্ম সদাইব সুখী হবে সচেত আনন্দ ভগবান জীবন জীব ও সচ্চিদ আনন্দময় আছে সেটা তার আসল স্বভাব কিন্তু ভগবানের শিব ভুল করে উপেক্ষা করে আমরা এই ভৌতিক জগতে আসিক। এবং সচেতন আনন্দ অবস্থা থেকে মানে সচেতন আনন্দ মনে হয় সনাতন চিৎ মনে চিন্ময় জ্ঞানময় এবং আনন্দ সবাই জানেন আনন্দ আনন্দের শব্দ এর আর্থ কি সবাই জানেন আনন্দ আনন্দ বুঝেন আর মনে হয় কেউ বুঝেন কারণ আমরা যদি মনে করি যে আনন্দ হচ্ছে ইন্দ্রিয় সুখ তাহলে আমরা আনন্দ শব্দ প্রকৃত অর্থ কিছুই বুঝি এই হচ্ছে এই শ্লোকের অর্থ আমরা মনে করে যে আমরা আনন্দে কি জিনিস আছে সেটা আমরা বুঝি কিন্তু আমরা বুঝি এই জন্য এই জড় জগতে আমরা সচ্ছি আনন্দ পাচ্ছি না সচ্ছি আনন্দে পেয়ে আমরা মনে করি যে এই খনিক জীবন সনাতন আছে যার মধ্যে মৃত্যু অসম্ভবই আছে অপরিহার্য আছে সচ্ছ এবং আমরা মনে আমরা যদি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এম এস সি পিএইচডি সেই রকম পাত্র যদি পাই আমরা মনে করি আমি পণ্ডিত আমি জ্ঞানী কিন্তু আমরা সবাই অজ্ঞানী কারণ আমরা বুঝেনা আমি কে মায়া মোহাচ্ছন্ন হয়ে আমরা মনে করে আমি বেঙ্গালি না আমি অবেঙ্গলি আমি ভারতীয় আমি আমেরিকান আমি পিএইচডি এমএসি আমি ধোবি নাপিত ইত্যাদি দেহের সাথে আমরা আত্মপরিচয় করি কিন্তু আমি সনাতন আমি আত্ম এই দেহের উৎপত্তি আগে আমার অস্তিত্ব ছিল এবং দেহ পতন পরে আমি থাকব কিন্তু এই সব কথা না বুঝলেন আমরা এই মায়ের জগতে ভ্রমণ করি চৌরাশি লক্ষ জীব জাতিতে এবং আনন্দ পায় না কিন্তু যেহেতু আমাদের স্বভাব আছে আনন্দময় সেই জন্য আমরা সময় চেষ্টা করি আনন্দ লাভের জন্য এবং প্রকৃতা আনন্দ আত্মসুখ না পেয়ে আমরা মনে করে যে এই বিষয় ইন্দ্রিয় সুখ সেইটা আনন্দে আসল আনন্দ কি শ্রীকৃষ্ণ সেইভায় শুধু কৃষ্ণ ভক্তিতে ওই যা হয় সেইটি সুখ সেইটা আমাদের সচেত এবং দিব্যানন্দ অবস্থা কিন্তু এই ভৌতিক জগতে আমাদের অবস্থা শরীরের অবস্থা কি অসৎ অসনাতন এই শরীরে মৃত্যু হয় সেই জন্য আমাদের আমরা মনে করি এই অবস্থা সেই সব কিছুই আমি এই শরীরে এই শরীরে মৃত্যুর পরে কি হবে আমরা জানি না কিন্তু আমরা জানি যে এইখানে আমরা এখানে আছি সেইটা আমরা জানি সেইটা আমরা বুঝি এবং এই শরীরের জন্য সব রকম ব্যবস্থা কর উচিত যাতে আমরা শরীরের দ্বারা সুখী হতে পারে এই হচ্ছে পশুদের মত বুদ্ধি আহার নিদ্রা ভয় মাইথুন পশু বেড়ায় মানুষ এবং পশু উভয় খায় ঘুমায় মাইথুন করে এবং ভয় করে তো মানুষ এবং পশুদের মধ্যে কি পার্থক্য আছে ধর্ম হিতেষণ অধিক বিশেষণ মানব জীবনে এক বিশেষটা আছে যা ফসুদের জীবনে নয় সেইটা ধর্ম অবলম্বন করা সুযোগ সেজন্য এক মানুষ যদি ধর্ম অবলম্বন না করে তাহলে কি হয় ধর্মেন হীনা ফাঁসুবে যে মানুষ ধারণা পালন না করে সেই দ্বিভাদ্য পশু হয় শরীর মানুষের মতো কিন্তু চেতন পশুদের মত এবং পশুরা আহার নিদ্রব ভাই মাইথুন ইন্দ্রিয় সুপচারে আরো কিছু বুঝে না জানে তো মানুষেরা সেই রকমের যদি হয় তাহলে এই মানুষ মানুষ হয় না শুধু তার আক আকার মানুষের মত তো আধুনিক আর শব্দ সভ্যতায় আমরা মনে করি যে এইখন আমরা খুবই প্রগত আছি পূর্বকাল থেকে আমাদের অনেক প্রগতি আছে কিন্তু এই প্রগতি কি আমাদের প্রগতি আজকে ফাশবিক চেতনায় শুধু। যে পশুরা ব্যস্ত থাকে বিষয় ইন্দ্রীয় সুখে মতো এবং আধুনিক তথা কথিত আমরা বড় বড় বিল্ডিং বানাই সুপার কম্পিউটার এ চেয়াজ টেকনোলজি প্রস্তুত করে কিন্তু কি জন্য আহার নিদ্রা ভয় মাইত এই চারের জন্য শুধু তো আমাদের আধুনিক যুগে অনেক বিল্ডিং এই তো উঁচু আছে কিন্তু চৈতন কত নিচু হম হম এই সার পৃথিবীব্যাপী এই ওই ইন্টারনেট ওয়র্ড ওয়াইড ওয়েব প্রচলিত আছে আধুনিক টেকনোলজি এই বিশেষ উপহার কিন্তু এবং ওই অনেক রকম অনুসন্ধান সব বিষয়ের সম্বন্ধে কিন্তু বেশিরভাগ লোক ইন্টারনেট ব্যবহার করে কি জন্যে ফোনোগ্রাফি দেখা জন্য আশা করি বাংলায় ফোনোগ্রাফির জন্য কোন শব্দ হচ্ছে না কি বলে ফোনোগ্রাফি বলে ইংরেজি ভাষায় শব্দ আছে আশা আছে যে বাংলায় নয় ইংরেজিতে অনেক শব্দ আছে যা আগে বাংলা হিন্দি এই সব ভাষায় ছিল না ডিভোর্স বাংলায় বিবাহ বিচ্ছেদ বলে কিন্তু এটার আধুনিক শব্দ তো ছিল না কারণ বিবাহ বিচ্ছেদ ছিল এই আছে তো সেই ভাবে শব্দ এই তো ইংরেজি শব্দ ইংরেজি দূষিত সংস্কৃতিতে ওইটা খুবই জনপ্রিয় যা মধ্যে ছিল না কিন্তু আছে তো এই কথা আমি বলো যে ওই ইন্টারনেট এর মধ্যে ইন্টারনেট ওইটা টেকনোলজিক এই মহান উপহার আছে কিন্তু তার দ্বারা লোকের কি করে খুবই নিচ বুদ্ধি প্রশ্রয় করে তো প্রগতি কি প্রগতি হচ্ছে টেকনোলজিক্যালি প্রগতি হচ্ছে কিন্তু আধ্যাত্মিকভাবে স্পিরিচুয়ালি হচ্ছে না বিপরীত প্রভাব হচ্ছে লোকেরা মনে করে যে সায়েন্স এবং টেকনোলজি দ্বারা ধন সমৃদ্ধির ধার দ্বারা আমরা সুখী হব এবং মনে করে যে পূর্বকালে লোকদের প্রয়াস ইন্দ্রিয়ান ইন্দ্রিয় দমন করা সেটা পাগল ছিল ইন্দ্রিয় মন করা কি দরকার আছে আমরা এখানে আছে, এবং দুনিয়া আছে দুনিয়াকেই ভোগ করা কিন্তু ভোগ করার থেকে কেউ সুখী হচ্ছে না এবং যত কিছু আমরা চেষ্টা করে সুখী হতে ইন্দ্রিয়াল আসে যারা আমরা ততই দুঃখী এবং অসন্তুষ্ট হয় কি জন্য কারণ আমরা জানে না আমাদের আসল স্থিতি কি আছে আমরা আত্ম আমরা সনাতন আমরা সচ্চিত সনাতন তত্ত্ব জ্ঞানময় ভগবৎ তত্ত্ব জ্ঞানময় প্রকৃত অর্থাৎ আধ্যাত্মিক আনন্দময় জীব ইতি বুঝতে হবে এই সরল কথা বুঝলেন আমাদের জীবনে উদ্দেশ্য হবে আধ্যাত্মিক প্রগতি এবং না বুঝলে আমাদের জীবনে উদ্দেশ্য এবং লক্ষ্য হবে পশুদের মতো ইন্দ্রিয় দ্বারা ভোগ করতে তো সকলে নিজে নির্ণয় করতে হবে আমার জীবনে উদ্দেশ্য কি অধিকাংশ লোকেরা নির্ণয় করে না চিন্তা করে না আমার জীবনে কি উদ্দেশ্য আছে শুধু সব অনলোকের আচরণ দেখে তারা অনুগমন কর ও সবাই ফাশন সৌজায় টিভি দেখে মূর্খ হয় তো আমি ও মূর্খ হব আমরা সবাই মূর্খ তো আমরা সবাই একসাথে মূর্খ সমাজে মূর্খতায় খুশি হব কিন্তু কেউ কারণ সবাই মূর্খা আছে তো কিভাবে সুখী হতে পারে মূর্কের সুখে সুখী হতে পারে কিন্তু মানব জীবনে এক না জানে লোকেরা ভোগ বিলাশ চেষ্টায় অনেক রকম পাপ করে তার ফল হবে আপনারা বদ। ভালো ফল হবে কি ভালো হবে না আধুনিক বিজ্ঞানে আমরা জগতে অনেক রকম নিয়ম আবিষ্কার করেছি কিন্তু কার্মল নিয়ম সে তো সবচেয়ে সূক্ষ্ম কিন্তু হয় তা করে থেকে যে আমি আমি কর্মফল ফাপ এই এইসব আমি স্বীকার করি এইটাই আমার বিশ্বাস হয়নি তো বিশ্বাস না থাকলেও আমরা নিয়ম নিয়মবদ্ধ এবং আমি নাশি করি আমি ভগবানকে বিশ্বাস না করে সব কথা বলে আমাদের সাহস যদি থাকে ফাপ কামা করা তো ভগবানকে বিশ্বাস না করার থেকে আমরা প্রাকৃতির নিয়ম বন্ধন থেকে মুক্ত হতে পারেন আমরা যদি চুরি করে এবং পুলিশ আসে আমাদের ধরতে এবং আমরা বলি আমি পুলিশকে বিশ্বাস করেন করি না সেটা বলে পলিশ আমাদের চড়বে চড়ে দেবে প্লিজ তোমাকে বিশ্বাস করে না ও সরি সেতো হবে না তো এইভাবেই এই জড় জগতে ভগবানের বহিরঙ্গ প্রকৃতির নিয়ম সবসময় চলে এবং ভগবানের প্রতিনিধির দ্বীপগণ আমাদের সব আচরণ প্রকট এবং গুপ্ত সব কিছু দেখেন সেই জন্য বুঝতে হবে যে আমাদের আস স্বার্থ হবে না তথাকাথিত ইন্দ্রিয় সুখের দাঁড়াবে কিন্তু কৃষ্ণ সেইবাদ আমরা যদি চেষ্টা করি কৃষ্ণ সেইবাদ করতে তাহলে এই জীবনে আমরা সুখ এবং শান্তি পাব এবং মৃত্যুর সময় দেহ রক্ষার সময় আমরা অন শরীর চৌরাশি লক্ষ জীবজাতিতে মধ্যে পাব না কিন্তু আমরা সরাসরি ভাবে ভগবানের সবচেয়ে আনন্দময় ধামে যাব তো এইসব কথা আমি বলছি কারণ আমি অবাক আধুনিক ভারতীয় লোকের চেষ্টা দেখছে তো আপনাদের সংস্কৃতি এ তো উঁচু আছে কিন্তু সেই সব ছেড়ে প্রায় পশ্চিমী সংস্কৃতি অনুকরণ করে তার থেকে কি হবে সুখ হবে না আধ্যাত্মিক প্রগতি হবে না ধর্ম হবে না সর্বনাশ হবে তো বড় বড় ফ্যাক্টরি বানালে মানব সমাজে আসল উপকার হয় না আসল উপকার হয় আমরা যদি জীবন জীবনযাপন করি এবং কৃষ্ণ ভক্তি অনুশীলন করে হরে কৃষ্ণ hare কৃষ্ণ কৃষ্ণ krishna হরে হরে hare রাম krishna. Krishna krishna, krishna, hare, hare. hare rama রাম rama হরে rama, rama, hare এ সম্বন্ধে কোন প্রশ্ন যদি থাকে বলুন প্রশ্ন মন্তব্য অভিযোগ কেউ যদি কিছু না বলে তো মনে হয় সবাই আমার সক শিকা কর হয়তো কিছুই বুঝেন না কি শিকা করেন তাহলে তাহলে আপনাদের জীবনে উদ্দেশ্য শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রাপ্ত পোশাক হওয়ার উচিত না আমরা বলছি না যে আপনাদের ওই সকল সম্পতি ফেলে দিতে হবে সেটা আমরা বলছি না কিন্তু তা সকল থেকে মোহিত হওয়ার উচিত হবে যে করব জন্মা কামফল অনুসারে আমার কাছে যদি এইক এত সম্পত্তি আছে তো সেটা ইন্দ্রিয় সুখের জন্য ব্যবহার করা উচিত নয় সেটা ভগবানের সেবায় নিযুক্ত করা উচিত সব কিছু যা আমার আছে বুঝতে হবে যে প্রকৃত প্রকৃতির সব কৃষ্ণ এবং ভগবান কৃষ্ণ আচ্ছা আমি প্রথমবার দেখছি এবং ভগবান কৃষ্ণা আমাকে দিয়েছেন আমি নিজে ভোগ চেষ্টা ব্যবহার করতে পারি কিন্তু তার থেকে আমার আরো ভববন্ধন হবে কিন্তু ওই সব কিছু যা আমার আছে আমার সরিয়া পরিবার বাড়ি ইত্যাদি যা আছে যদি আমি কৃষ্ণ সেবার ব্যবহার করে তাহলে আমি কৃষ্ণের পুরা আশীর্বাদ লাভ করতে পারি এবং সব রকম বিষয় সুখ থেকে অনাসক্ত হয়ে নির্মল কৃষ্ণপ্রেম লাভ করতে পারে হরে কৃষ্ণ তো কি সুখ হচ্ছে পাপ না সুপ্ত হ্যাঁ সুপ্ত মানে সুপ্ত পাপ এর সম্বন্ধে বলেনি সুক্ষ সুক্ষ সুখ ইন্দ্র মানে বলেন যে ওই প্রাকৃতির নিয়ম সুখ আছে যে কারণ থেকে ফল উৎপত্তি হয় সেটা সুখ মনে মানে আমরা সেটা মাপ করতে পারি না কই পাপ অমেতা হচ্ছে না দম আছে হাই আছে হাই গ্রমেতা আছে ওই আছে অন অন্য প্রভাব এবং শক্তি মাফ করা যাবে কিন্তু কার্মা এবং তা প্রভাব একটু সুখ আছে যে কোনো স্থূল যন্ত্র দ্বারা তা মাফ করা সম্ভব নয় কিন্তু কার্মফল সেই নিয়ম আছে যে আমরা সেইটা মাপ করতে পারি না সেইটা প্রমাণ নয় যে তার অস্তিত্ব হচ্ছে না আমরা মাপ করতে পারি না কিন্তু আমরা দেখতে পারি জন্ম ঈশ্বর্য সুত্রী এই চার হচ্ছে পূর্ব জন্মে পূর্ণ কর্ম ফল আমরা যদি উচ্চকূলে জন্ম করি জন্ম ঐশ্বর্যা আমরা যদি ধনী হয় জন্ম ঐশ্বর্য সুত আমরা শিক্ষিত যদি হয় এবং শ্রী আমরা যদি রূপবান হয় তাহলে বুঝতে পারে যে পড়বে জন্মায় আমরা পূর্ণ কাম করেছে। এবং কেউ যদি গরিব এবং অশিক্ষিত ইত্যাদি তালে বুঝতে পারে যে তার করবে জানায় পূর্ণ কারমা কম ছিল কিন্তু কি হয় এই কারমা ফল এই তো হয় আমরা কিছু পুণ্য কার্মা পাপ ফল মিশ্রিতভাবে উপভোগ করে দেখা যায় যে কেউ কেউ উচ্চ পরিবারে জন্মগ্রহণ করে এবং তার সব সুবিধা আছে কিন্তু একদিন তার অ্যাক্সিডেন্ট হয় এবং তারপরে বেকালন্দ সেই রকম একটা উদাহরণ দিচ্ছ অনেকেই ধনী আছে কিন্তু পচনে শক্তি হয় না যথেষ্ট ঠাকা আছে সব রকম খাওয়া কিনা জন্ম কিন্তু পচনের জন্য শক্তি নেই তো এইভাবে পূর্ণ কর্মফল এবং পাপ কার্মফল মিশ্রিত থাকে এর সম্বন্ধে একটা খুব ভালো বই আছে এর সব বাংলায় আছে প্রকৃত প্রকৃতি হিন্দিতে আছে প্রকৃতির নিয়ম বাংলায় নেই আর একটা খুবই ভালো বই আছে যার মধ্যে বন্ধনা আছে শ্রী ভাগবত গীতা যথাযথ সকলে ঘরে আছে এই বই যা ঘরে আছে আপনারা হাত চা ঘরে নেই হাত চলুন নেই সকলে ঘরে আছে সবাই প্রতিদিন গীতা পাঠ করে হাত চলুন তো যার যাদের ঘরে আছে কিন্তু প্রতিদিন পাঠ করে না আপনাদের কাছে আমার অনুরোধ আছে যে আপনার শাসক আনে জন্য আপনি প্রতিদিন ভগবদ্গীতা যথাযথ তাৎপর্য সহিত পাঠ করেন ঠিক আছে এই পক্ষ